আলাইকুম মের গুরুত্ব বেশি নাকি আবাদতের গুরুত্ব বেশি জি তাহলে আলেমের মর্যাদা বেশি আল্লাহর কাছে নাকি আবেদের মর্যাদা বেশি আলেম মানে যিনি যার কাছে আর আবেদ মানে যিনি আবাদত করেন কিন্তু এত এতম নেই তাহলে আবেদ এবং আলেম এই দুইয়ের মধ্যে মর্যাদাগত আকাশ পাতাল পার্থক্য আছে আলেমের মর্যাদা আর আবাদতের মর্যাদা দুইটা কিন্তু অনেক তফাত আপনি রাত্রে পঞ্চাশ টাকা নকল নামাজ পড়লেন আর আরেকজন রাত্রে আপনার দশটা মশালা শিখল তো পঞ্চাশ টাকা নকল নামাজ উত্তম নাকি দশটা মাসালা শিখে উত্তম অনেক ভাই বোন আবার এই বিষয়টা বুঝে না মানে কোনটার থেকে কোনটার গুরুত্ব বেশি এটা উপলব্ধি করেন এই জন্য একটা পরিচ্ছদ আছে পরিচ্ছাদ এবাদতের ভারসাম্য রক্ষা করা এবাদতে ভারসাম্য রক্ষা করা যেমন আপনি ধরেন এই যেমা থেকে আসা এই সময় ইচ্ছা করলে আপনি অনেক নফল নামাজও পড়তে পারেন নফল নামাজও অবত এই সময় আপনি কোরআন তালাবাতো করতে পারেন এই সময় আপনি জিকির আজকার সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবির করতে পারেন আবার আপনি কোরআনের তাফসিরও শুনতে পারেন এখন আপনি এই কাজগুলোর মধ্যে থেকে কোন কাজকে অগ্রাধিকার দিবেন এটা আপনাকে বুঝতে হবে যে এখানে কোনটার থেকে কোনটার গুরুত্ব বেশি এখানে নফল নামাজের গুরুত্ব বেশি নাকি জিকির আজকারের গুরুত্ব বেশি নাকি কোরআনতালাবাতের গুরুত্ব বেশি নাকি তাফসিরুল কোরআন গুরুত্ব বেশি এটা এটা বুঝতে হবে এটার নাম হল এবার যেটাই করবেন সেটাই ফজিলত কিন্তু আপনি যদি কোন আবাদত কোন সময় করতে হবে সেটা ঠিক না করে সব আবাদত সবসময় করতে থাকেন দেখা যাবে যে সেই আবাদত ফজিলত না হয়ে উল্টা তখন গুনার কারণ হবে পরে তারা কসম করলেন একজন বললেন যে সারা রাত নকল নামাজ পড়বেন আরেকজন বললেন যে সারা বছর রোজা রাখবেন দিনের বেলায় আরেকজন বললেন যে বিয়ে শাদি করবেন না তখন নবী কি বললেন আমি রাত্রে ঘুমজাই আবাদত করি তাহলে আপনি যদি বলেন যে সারা রাত নবল নমাজ পড়ছে এটা খারাপ কাজ কিসের এটা তো ভালো কাজ নবীশ রাজন বলতেছেন যে এটা বালো কাজ না ঘুমানোটাও একটা আবাদত ওই নফল তাইলে কোনটা কখন করতে হবে সেটা বুঝতে হবে এই যে আমের আসল ঘুমাইও আবার রাত্রে নামাজও পড়ে আবার মাঝে মাঝে রোজা রাখি মাঝে মাঝে ছেড়েও দিই আবার আমি বিয়ে সাদিও করছি সংসারও আছে এরপরে একটা কঠিন কথা বলছেন যে এটাই হলো আমার সন্ন্যত এই যে পদ্ধতিটা এটাই হলো আমার সুন্নত কেউ যদি এই পদ্ধতি অনুসরণ না করে ফালাইসামিনা এই লোক আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয় फल नमास पढ़े तो मन करते नफल नमस भलो कमास पढ़े मानी एक जन रसल नफरम उम्मदे बनुगत्य करते जाओ कम्मद नवल नमस पढ़ल আরেক লোক দিন সারা বছর রোজা রাখলো সে তো ভালো কাজ স্বাভাবিক দৃষ্টিতে রোজা রাখানো ভালো ভালো কাজ করতে যাই নিসলাম বলতেছেন পালাইসা মিন্ এই লোক আমার উম্মতেই না রোজা রাখতে যায় উম্মত থেকে বের হয়ে যাচ্ছে তাহলে মানে বুঝতে হবে যে কোন আবাদতের গুরুত্ব কতটুকু কোন সময় কোনও পড়া যায় গুরুত্ব বেশি না তাপসির গুরুত্ব বেশি আপনি যদি বলেন যে তাপসিরের দিন আজকে দুই রকাত নামাজ পড়তে পারলাম না তাপসির শুরু হয়ে গেল আপনার ওই দুই রকাত নফল নামাজ উত্তম না তাপসির এক সেকেন্ড বসা উত্তম তাপসের এক মিনিটের গুরুত্ব ওই সাই রেখা শূন্যত থেকে বেশি এই জিনিসটা কোনো কোনো ভাই আবার উপলব্ধি করে না এজন্য আমরা অনুরোধ করব যে এটা বোঝার জন্য যে কোন জিনিসের গুরুত্ব কোন থেকে বেশি এটা বুঝতে হবে আল্লাহাকে আমাদেরকে তো অভিজ্ঞান করবো